সম্মানিত হাজরিন শুরু হয়েছে ঈশা আলাহিসের জীবনে থেকে আলোচনা আজকে উপলক্ষটা তো আপনারা জানেন এই মুহূর্তে যাতে করে ঈশা আলাহ সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি আমাদের কাছে ক্লিয়ার ধারণা থাকে কোরআন এবং হাজিফের ভিত্তিতে যা আমরা আমাদের বাচ্চা কাচা ছেলে মেয়েদেরকে বলতে পারবো যে আসলে ঈশা আলাহিসামের প্রকৃত জীবনটা কি কারণ তারা স্কুল কলেজে যা লেখাপড়া করে মিডিয়াতে তা দেখে তিনি আল্লাহ তালান এই জাতীয় ধারণা এগুলো যেন তাদের চলে যায় তারা যেন সুস্পষ্ট সম্পর্কে পেতে পারেন সেজন্য ইসারা জিন্দিগি গুরুত্বপূর্ণ তবে আমাদের আরো বেশি জন জানা দরকার যিনি আমাদের নবী মোহাম্মদুল রাসুল্লাহ সাল আলাইসাল্লাম পাশাপাশি তার জীবনী সম্পর্কে সিরত সম্পর্কে আমাদের ধারণা আরো সুস্পষ্ট থাকা দরকার কারণ আমরা তো তার শরিয়তকে অনুসরণ করতে বাধ্য হাসানা লিমান নিশ্চয়ই তোমাদের জন্যে আল্লাহর রাসুলের জিন্দিগিতে রয়েছে উত্তম আদর্শ উত্তম নমুনা রোল মডেল যারা আল্লাহ তালাকে চায় আল্লাহ তালা সন্তুষ্টি কামান তামান্না করে আল্লাহ তালা কাছে যারা নাজাদ চায় এবং যারা বিশ্বাস করে আখেরাতের প্রতি যারা বেশি বেশি করে আল্লা তালাকে স্মরণ করে যারা ভালো মুসলিম হতে চায় তাদেরকে অবশ্যই রাসুল উল্লাহামে সিরাতে পাকে জানতে হবে এবং অনুসরণ করতে হবে জানার উদ্দেশ্য জ্ঞান অর্জনের উদ্দেশ্য শুধু বেশি করে জানাটাই দরকার নয় জানার উদ্দেশ্য হচ্ছে কিভাবে ওনাকে অনুসরণ করা যায় আতিউল্লা হাওয়া আতিউর রাসুল আল্লাহর হুকুম মানো এবং আল্লাহ নবীর হুকুম মানো এবং তার মতো করে তোমাদের জীবনকে পরিচালনা কর এবং তিনি যে কি উত্তম আদর্শ তার জীবনের এই আদর্শটা সকল দিকে আমরা পৃথিবীতে এমন কোন মানুষ পাই না যারা আমাদের জন্য সব কিছু রোল মডেল হয় কোন কোন সময় আমাদের সমাজে ভালো মানুষ আছে তাদের অনেক কিছু দেখার অনুপ্রাণিত হওয়ার আছে কিন্তু হতে একটা দিক দুটো দিক একটা সাইডে খুব ভালো কিন্তু আর একটা সাইডে তার ডার্কনেস রয়ে গেছে কিন্তু আল্লাহ রাবুল আলমিন রসুল্লাহ সাল্লি সাল্লামকে যে মোকাম্মাল সুরত দান করেছেন সিরত দান করেছেন এরকম আর কোনো মডেল আমাদের সামনে নেই আর আমরা সব সময় আমাদের জন্য আমাদের ছেলে মেয়েদের জন্য সবার জন্যই রোল মডেল হিসাবে প্রেজেন্ট করতে হবে সবার মনে ধারণা নিতে হবে যে রসুল্লাহ সাল্লি সালামকেই আমরা অনুসরণ করতে হবে এই আমাদের ছেলে মেয়েদের কাছে এটাই থাকবে আকর্ষণীয় ব্যক্তিত্ব আর কোন ব্যক্তিত্ব যেন আকর্ষণীয় না হয় কিন্তু অনেক মুসলমানদের ছেলে মেয়েদের তাদের এক্সারসাইজ বুকের পৃষ্ঠটা উল্টালে দেখা যায় কোন কোনো সময় বড় বড় প্লেয়ারের সিঙ্গারের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নায়ক নায়িকা গায়ক গায়িকা ফুটবল ফুটবল প্লেয়ার ক্রিকেটার তাদের ছবি তারা এত মহব্বতের সাথে রাখে এত মোহাবত করছে তারা আকর্ষণীয় করছে তারা কিরকম সার গা দেয় ওই রকম সার গায়ে দিবে তারা কিরকম চুল কাটে এরকম করে না তো গুমরাহির লক্ষণ এমন করে কোন কি জানি একবার কে মারা গেল কোন বড় কিসে এরকম খেয়ার না গায়ক না কিসে একটা বাংলাদেশে এক দুইজন যুবক আত্মহত্যা করে ছাদের থেকে পড়ে মরে গেছে হয়েছিল ভুলে গেছিল সালমান শাহ ইন্দিল সালমান শাহ নায়ক ছিল চিত্রনায়ক তাই তাই না তার মৃত্যুর কারণে তার মহব্বতে শোকে মুজ্জমান হয়ে আর সহ্য করতে পারেননি সাত থেকে পড়ে আত্মহত্যা করে হল এইজন্য জন্য রসুল উল্লাহ সাল্লা এত মোহব্বত করতে হবে ওনার সিরাতে পাকে এরকমভাবে ছেলে মেয়েদের সামনে তুলে ধরতে হবে তারা যেন মনে করে যে ওনার চেয়ে বড় রোল মডেল আর কেউ নাই যদি ওনার ছবিও তারা রাখতে পারবে না নাউজুবিল্লা প্রশ্নই আসে না কিন্তু মনের মধ্যে খোদাই করা হয়ে যাবে রসুল্লা সাল্লাহ তাজিম সম্মান এটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের ছেলেমেরা কার মতো চুল কাটবে কার মতো হাঁটবে কার মতো কাপড় পরবে এগুলো রোল মডেল শেখাতে হবে আমাদের ছেলেমেদের মেয়েদের চুল কাটা দেখলে মাঝে মাঝে কষ্ট লাগে স্টেপ কাট কেউ কেউ বলে দোতলা চুল কাটা এই চুল কাটা অসুবিধা কি কে বলবেন যে অসুবিধা কি একটু শখ করছে পলাপা কিন্তু এটা তো হারাম রসুল হাজি কি বলেছেন না হা রসুল্লাহ কাজা এটা হলো কাজা মাথার চুলের কিছু অংশ কেটে ফেলবে কিছু অংশ রেখে দেবে এটা না হলো কাজা তারা চতুর্দিকে অর্ধেকের পরিমাণ মাথাকে চুল ট্রিম করে ফেলে আর উপরে দিয়ে এত বড় চুল রেখে দেয় এটার নাম হচ্ছে কাজা যেহেতু হাদিসে নিষেধ এসেছে এই জিনিসটা তাদেরকে বোঝাতে হবে রসুল সালাম যে জিনিস নিষেধ করেছেন সেটা যদি তারা করা শুরু করে দেয় তাহলে গুণাটা কত বড় গুণা এটাকে ছোটখাট সঙ্গিরা গুনা কত বড় কবিরা গুণা এই কবিরা গুণা তাদেরকে জান্নাত মিস করিয়ে দিতে পারে অনেক শক্ত হাদিস এসেছে রাসুল্লা সাল্লা বললেন খুল্লু উম্মি ইয়াদুন জান আবা যে আমার উম্মাতে সবাই জান্নাতে যাবে তবে যারা অস্বীকার করে তারা ছাড়া অস্বীকারকারীরা ছাড়া আমার উম্মাতের সবাই জান্নাতে যাবে সাহাবাহ কেমন জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ ও আমান ইয়া আবা ইয়া রাসুল অস্বীকারী কে ইয়ার আসা কারা অস্বীকার করে কল আমি দা লাল জান্ ফাকাদ আবা যে ব্যক্তি আমার হুকুমটাকে মেনে চলে সে ব্যক্তি জান্নাতে যাবে আর যে ব্যক্তি আমার হুকুমটা মানতে অস্বীকার করে সেই ব্যক্তি আমার হুকুম মানে না সেই ব্যক্তি অস্বীকারকারী হয়ে যায় যে ব্যক্তি আমার হুকুম মানে না সে ব্যক্তি অস্বীকারকারী হয়ে যায় একটা সন্তানকে যদি বোঝানো হয় যে এটা এই তরিকায় চুলকাটা রসুল্লাহ সাল্লা সাহেব নিষেধ করেছেন তাহলে সে যদি বলে সে যদি না মানে মানতে অস্বীকার করে তাহলে কি হয়ে যাবে অস্বীকারকারী হয়ে গেল তাহলে সে জান্নাতকে মিস করে ফেলবে তাহলে এটা কি ছোটোখাটো বিষয় মোটেই না এটা একটা এক্সাম্পল মাত্র আমরা আজকে রসুল উল্লাহ সাল্লু আলিসের জীবন থেকে শাহাবার আজ কীভাবে ওনাকে মেনেছেন কিভাবে ওনাকে মোহ্বত করেছেন কিভাবে ওনাকে তাজিম করেছেন কিভাবে ওনাকে আদব করেছেন কিভাবে জীবন নিজের জীবন থেকে ওনাকে বেশি মহাব্বত করেছেন তার সে এক্সাম্পল আনব শুনে শুনে আমরা মোহাবত করা শিখি আর আমাদের সিনেমাকে শিখাতে পারি ইনশাল্লাহ আর তার আগে রসুল্লাহ সাল্লি সাল্লামের সিরতে পাকের কয়েকটি দিক আপনাদের সামনে চরিত্র মাধুর্য যেগুলো আল্লাহ তালা আমাদেরকে অনুসরণ করতে বলেছেন তার কয়েকটি জিনিস আপনাদের সামনে আমি আমরা আগে পেশ করি রসুলের চরিত্র মাধুর্য কত সুন্দর ছিল সেটা তো আমরা আল্লাহ তালার কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেছি আল্লাহ তালা কি বলেছেন ওয়াই আল্লাহ আল্লাহ তালা নিজের স্বীকৃতি দিচ্ছেন সার্টিফিকেট দিচ্ছেন সত্যায়িত করছেন নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আপনার চরিত্র এত মহৎ স্বয়ং আল্লাহ তালা স্বীকৃতি দিচ্ছেন কোরানে পাখি এতে কোনো সন্দেহ নেই এবং সাহাবাই কেরাম তাঁর বর্ণনা করেছেন আবদুল আবিনাম রাজি আল্লাহু আনু তিনি ইহুদিদের বড় আলেম ছিলেন তখনও ইহুদি খ্রিস্টান খ্রিস্ট ধর্মে নবী আহম্মদ সাল্লাহাম দুনিয়াতে আসার আগে তারা চেষ্টা করেছেন তাদের ভালো লোকগুলো যদি পারা যায় যতটুকুন তাদের কিতাবের খুঁজে খাঁজে পাওয়া যায় শহীদরীকে আমল করার চেষ্টা করেছিলেন যে কয়েকজন তার মধ্যে অন্যতম ছিলেন আবদুল্লাবিনিসাল্লাম রবিআ তিনি ইহুদিদের অনেক বড় আলিম পর্যায়ের লোক তাওরাতের পণ্ডিত লোক ছিলেন এবং ইহুদিরা তাকে সাংঘাতিক সম্মান করতে মধ্যে তিনি যখন শুনলেন যে আখেরি নবী হিসাবে দাবি করে করেছিলেন একজন তিনি মোহাম্মা তিনি মদিনায় এসেছেন হিজরত করে তিনি চিন্তা করলেন তিনি তো জানেন তাও কিতাবে আছে যিনি পরে আসবেন তার কিছু লক্ষণ পরিচয় এগুলো চেক করতে এসেছেন যে ঠিক কিনা আসলে না কেন মিথ্যা নবী দাবিদার কেউ আসলো তিনি আসলেন এসে সবার ভিতরে বসে নবী করিম সাল্লাহামকে দেখছেন তিনি বলেন চেহারার দিকে তাকাতে বেওয়াজ যান ভালো করে চেহারাটাকে পরক করে দেখলাম চেহারা দেখে আমার কাছে মনে হলো এই চেহারাটা মিথ্যাবাদের চেহারা হতে পারে না মিথ্যাবাদের চেহারা হতে পারে না আপনি নিজেও একজন বড় ডাহা মিথ্যা যদি দেখেন আপনার কাছেও লাগবে যে এটা তো মিথ্যাবাদের মতোই মনে হয় একটা নির্দোষ লোক যদি আপনি দেখেন ইনোসেন্ট মানুষও দেখেন কিছু আন্দাজ করতে পারেন কিন্তু যিনি আসদাফুল কা ইদিন সাইদুল মুর সালিম সেরা রব্বুল আলমী তাকে সবচেয়ে উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন তার চেহারা দিকে তাকিয়ে আবদুল্লাসাল্লাম কি পরখ করতে পারবেন না তার কি আরো দেরি হবে তিনি আর দেরি করলেন না তিনি ওনার কাছে এসে পরিচয় দিয়ে কালিমা করে ফেললেন বললেন আরেকটি কথা আসি আর আমি ইহুদিদেরকে একটু কিছু তাদেরকে ইসলামে আনা যায় কি না আপনার সঙ্গে একটু প্ল্যান করি আমি যে ইসলাম কবুল করেছি এখনো তারা জানে না তারা আমি জানি তাদের খাসপাত বেশি ভালো না আপনি দাবা দিলে তারা সবার আগে কবুল করার কথা কিন্তু তারা সবার আগেই আপনার দুশ্মনি করবে তবু চেষ্টা করে দেখি আপনি আবার বা আমরা প্রচার করব না আমি ইসলাম কবুল করেছি আপনি তাদেরকে ডাকেন কিছু আলিমোল্লামা তাদের লিডারদেরকে রাখেন আর আমাকে আপনার পাশে একটা পর্দার ভিতরে লুকিয়ে রাখেন আর আমার সম্পর্কে জিজ্ঞাসা করেন যে তারা কি মতামত ধারণা রাখে এইটা দিয়ে আপনি একটা কায়দা করে তাদেরকে দাওয়াত দেন তারা আসলো এসে কথাবার্তা হলো তারপরে তিনি বললেন যে আবদুল্লাহ সালাম নামে তোমাদের লোকটা কেমন ও হুয়া খাই ইবনুল খাই আমাদের সমাজের মধ্যে এত ভালো মানুষ তার বাবা গোষ্ঠীর সবগুলো ভালো মানুষ এত ভালো মানুষ হয় না সে যদি ইসলাম কবুল করে তাহলে তোমরা ইসলাম কবুল করবা মাথা খারাপ নাকি সে করে তার মতো লোকে প্রশ্নই আসে তো আব্দুল সাল্লাম বললেন যে আমি ইসলাম কবুল করে ফেলেছি তিনি আল্লাহ এবং সে তো বললো ইসলাম কবুল করছে এখন পাইস কবুল কর সে ভালো মানুষ না কনা সে ভালো মানুষ না সেও খারাপ তার বাপদাদা সৌদি সবগুলা খারাপ পরে তিনি ওনার চরিত্র সম্পর্কে কিছু বলছেন তিনি মা আলহ ইসমান নবী করিম সাল্ল সালাম উম্মতে যাতে কষ্ট না হয় চেষ্টা করতেন তখন তিনি কোন একটা বিষয় যদি আল্লাহ তালার কাছে দুই তরিকায় করা যায় কোন একটা আমল কোন একটা ইবাদত শরিয়াতের একটা হুকুমের দুইটা তরিকা আছে একটা একটু কষ্ট কম হয় আর মধ্যে একটু কষ্ট বেশি আছে তাহলে তিনি সবসময় যেটাতে কষ্ট কম হয় ওইটার দিকে দিতেন। মালাম লামি এখন ইসমান যতক্ষণ গুনার কারণ না হয় কি আছে তাহলে গুনার কাজ থেকে তিনি হাজার মাইল দূরে থাকেন শুধু নেকির কাজ একটা হলেই যত কষ্ট হয় সেটাই তিনি করেন এখানে আমরা একটা প্রিন্সিপাল শিখি শরীয়তে যদি কোনো একটা মশালা ব্যাপারে দুইটা দুই তরিকায় করার অপশন থাকে এখতেয়ার থাকে তাহলে সহজটা করা যায় একটা এক্সাম্পল দেই যেটা এখন মাইন্ডে আসছে যেমন আমরা যখন সফরের হালাতে থাকি সফরের হালাতে থাকি তখন আমরা কচরের নামাজ পড়ি তাই না তো এই কচর করাটা অবশ্যই ইমাম আবু হানিফার রহমতুল্লাহ বলেছেন আর কোনো অপশন নাই কচরই করতে হবে চার রেখাতে না বা দুই রেখাতেই পড়তে হবে এটা একেবারে ফরস এখানে কোনো অপশন নাই কিন্তু অন্যান্য ইমামরা মনে করেন যে অপশন দিছেন আল্লাহ তালা চাইলে তিনি চার রাখাতকে দুই রেখাত করতে পারবেন সফরে টায়ার থাকেন বিদায় হালকা পারমিশন আছে আর কেউ যদি মনে করে যে আমি চার রাখাতেই পড়বো তিনি পড়তে পারবেন এইটা অন্যান্য ইমামদের ধারণা তো ওইটা যদি ঠিক হয় তাহলে নবী করিম সাল্লাহাল্লাম সফরের হালতে সময় কিন্তু দুই রাখাতেই পড়েছেন কারণ দুই রাকাত পড়লে উন্মতের প্রতি কী হবে এসান হবে একটা আর কি আরেকটা এক্সাম্পল সফরের নামাজ আছে। যে সফরে তিনি বের হলে জহর এবং আসরকে সঙ্গে পড়তেন কসর করে একবারেই এক ওয়াক্তের মধ্যে পড়ে ফেলতেন মাগরিব এসাকেও এক ওয়াক্তের মধ্যে পড়ে ফেলতেন তাহলে দুইবার থামা লাগলো না দুইবার অজুটুজু করার পেরেছি না এটা ওনার জন্য এখন আলাদা আলাদা পড়তে হবে এটা ওনাদের মত বাকি ইমামরা বলেছেন না তিনি নিষেধ করেন নাই যে ওনার পরে সফরের হালতে আর করা যাবে না এমন কোন নিষেধাজ্ঞা দেন নাই বিদায় এখনো সফরের হালতে করা যাবে এটা মত আছে ফতুয়া আমার উদ্দেশ্য নয় এ বিষয়ে উদ্দেশ্য হলো এক্সাম্পল দেওয়া যে সফরের হালতে কষ্ট বেশি হবে যে সময় অন্তত জন্য যদিও দায়েজ হয় তাহলে উনি ওটা পড়তেন কারণ উন্নতের জন্য সান হবে আবার থামা আবার আসর পড়া আবার প্রত্যেক জহরের জন্য আলাদা উজু করা রেডি হওয়া আসরের জন্য রেডি হওয়া মাগরীব যেন রেডি হয় এসব যেন রেডি হওয়া চারবার না করে দুই বার এখানে ফতোয়া পাওয়া যায় যেটা সহজ আছে খালি ওইটা এখন কেউ কেউ দিল যে আমরা জানি মেইন ফতোয়া হচ্ছে একটু আগে মানা আবুল হোসেন বলছিলেন যে মর্গে যে বাড়ে কিনা এটা শরীরতে যায় নাই এখন আলিম পাওয়া যায় তারা বলছে না মর্গে এখন সুবিধা কোনটা লাগে এখন তারা ওই ফটোয়া নিচ্ছে না কারণ এই ফটোয়া মর্গে ফটোয়া যেটা দিয়েছে অত্যন্ত দুর্বল তার কোনো ভিত্তি নাই সরাসরি কোরআন এবং হাজি আল্লাহ বলেছেন ভিত্তিতে লেনদেনকারীরা আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ করতে রেডি হয়ে থাকো তো এইটার মধ্যে আপনি চালাই দিবেন যে দুইটা মাসাল্লাহ থাকলে সহজটা খালি নেওয়া যায় ওইটাই আমরা নেব এটা কেউ কেউ মাঝে মাঝে এরকম যুক্তি নিয়ে আসে মেজরিটি আলেনা ফটুয়া দিয়েছেন এই গান বাজনা এগুলো জায়েজ নাই নাসিদের মধ্যে যন্ত্রপাতি যতটা রকম ঢোল টপকা লাগাও এগুলা জায়েজ নাই আবার কেউ কেউ একজন ফটুয়া দিয়েছেন না এগুলো জায়েজ আছে তা ওগুলো শুনতে মজা লাগে সেই ফতুয় না ওইটা সহজ এইরকম মাসালা তিনি দিতে আসেন নাই ঠিক আছে যখন হাদিসে হচ্ছে। যখনই এর ভিতরে ফাইদা না ইসমান কানা আব মিনহু। গুনা থাকলে তিনি সবচেয়ে বেশি দূরে চলে যেতেন গুনার দিকে যেতেন না গুনার কাজে তিনি কাছেও যেতেন না এরপরে মা এসা আরো বলেন ওই হাদিসে তিনি তার বিনিময় প্রতিশোধ নেওয়ার জন্য কখনোই তিনি অস্থির হননি দূর দূর পারেন ইগনোর করেছেন সবর করেছেন তাহামল করেছেন একমাত্র যখন আল্লাহর দিনের দুশো হয়েছে এছাড়া দিনের উপর আঘাত হেরেছে দিনের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র টাচ্ছে তখনই তিনি অ্যাকশন নিয়েছেন এই অনেক কষ্ট দিয়েছে বিভিন্ন সময় মক্কার যেভাবে ওনার সঙ্গে আচরণ করেছে তিনি সেগুলোর মোকাবিলায় ইগনোর করেছেন ক্ষমা করে দিয়েছেন এই ওনার হাত্তা দারা নবী করিম কোন দিন বাড়ি ঘরের কোন ছেলে মেয়ে চাকর বাকর স্ত্রী একজনের গায়ে কোনোদিন হাত উঠাননি একটা দিনের জন্য হাত উঠাননি শুধু জেহাদে যখন দাগ এসেছে যেহাদের ময়দানে গেলে তো হাত উঠাতেই হবে এছাড়া এইভাবে কোনোদিন করেননি ওনার ছেলে মেয়েরা বা ওনার চাকর বাকররা অথবা ওনার স্ত্রীরা কি কোনোদিন ওনার সঙ্গে দুই কথা ওনাকে কষ্ট দেননি কোনোদিন উল্টাপালা কিছু কি হয়নি হয়েছে মাঝে মধ্যে কষ্ট পেয়েছে। স্ত্রীদের সবাইকে বয়কট করে আলাদা হয়ে থাকছেন লম্বা সময় তো তাতেও কিন্তু একটা দিনের জন্য হাত উঠাননি কিন্তু আমরা কয়জনে এই ধৈর্যের পরিচয় দিয়েছি ছেলেমেয়ের গায়ে হাত উঠাইতে আমরা তো দেরি করি না আর অনেকেই আমাদের মধ্যে স্ত্রীর গায় হাত উঠান এবং এটা নিয়ে মাঝে মধ্যে পত্রপত্রিকা মিডিয়াতে লেখা হয় এবং এটা নিয়ে বলা হয় যে মুসলমানরা নারী নির্যাতনকারী অজিল্লা এই জিনিসটা কেন হবে আমাদের মধ্যে কিছু তো এইরকম উল্টাপাল্টা কর্নেওয়ালা আছে যেমন কয়েকটা খুন্টুনের ঘটনা পর্যন্ত ঘটে গেছে তো এইগুলো আমাদের শিক্ষা নিতে হবে যে তিনি কখনোই নিজের ছেলে মেয়ে হাদেম চাকর বাকর স্ত্রী কারো উপরে হাত উঠাননি রাগ গোসাকে কন্ট্রোল করেছেন সবর করেছেন ওনার চাকর ছিলেন মানে আসলে খেদমত করেছেন খাদেম আনাস আপনারা জানেন ঘটনা দশ বছরের এই ছোট বাচ্চাকে আম্মা এনেছিলেন ছেলেটাকে আমার খেদমতে একটু দেই কিছু টুকটাক ফরমায় শুনুক ওজুর পানি টানি এগিয়ে দিক আর আপনার সঙ্গে থেকে একটু দিন শিখুক আপনি মেহরবানি করে কবুল করবেন আসলে উদ্দেশ্য হল ওনার খেদমত করে এই ছেলেকে দিন শিখানো তখন তিনি কবুল করেছেন আনাসারা জেলা করতেন এবং তিনি ওনাকে পেয়েছেন দশ বছর আশার আসেন এবং তিনি বলেন কত একটি দিন আমার কোনো কাজে উল্টাপাল্টা অনেক কিছু করে ফেলেছি তার সত্ত্বেও কষ্টের বহিঃপ্রকাশ বলেনি উফ উফ একটু বিরক্তি প্রকাশ করা উফ শব্দটা বলে তিনি কোনোদিন বলেননি কোনদিন এটা এইম করল কেন জিনিসটা নষ্ট ইল্লা কেন্লা ফাল আল্লাহ ফাল কাদা কোন একটা কাজ করতে বলেছিলেন কিন্তু করিনি কোনদিন বলেন না যে কাজটা করতে বললাম করল না কেন তিনি আর কি হাদিসে বলেন যে আমাকে একদিন রসল সাল বললেন আনাস ওই জিনিসটা নিয়ে আসতো একটু বাইরে থেকে আনার কথা হতে কারো ঘর থেকে আনতে হবে তা আমি বলছি করব না ছোট্ট ছেলে দুষ্ট আমি মাইন্ডে আসছি বলছি আমি একটা কালি চালামি লাগছিলাম আমার কাছে কিন্তু রীতির ভিতরে খেয়াল আসে করবো করার জন্য বাইরে তো বাই হতে গিয়া ওই যে কাস্তার জন্য যাবো যেখানে রাস্তার মধ্যে আমার ওই ছোট বাচ্চা সাথীগুলা পেয়ে গেছি পেয়ার গ্রুপ ওদের সঙ্গে খেলার মধ্যে মন দিয়ে ফেলছি এখন ভুলে গেছি আর মনেই নাই অনেকক্ষণ রসুল্লা সাল্লাহ স্লাম ইন্তজার করলেন পরে না দেখে আমাকে খুঁজতে বের হলেন উনি দেখেন যে আমি ভীষণ মত্ত হয়ে গেছি খেলায় বাচ্চাদের কোনো ডাকডুক চিৎকার হাঁক ডাক দিলেন না ধমক দিলেন না হঠাৎ করে দেখি যে আমার পিছনে একটা হাত তাকে দেখে যে রসুল্লাহ সাল আলো ছিলাম আমাকে দেখে মুসকি হেসে দিলেন কাজটা করল না আর আমি দৌড় দিলাম ইয়ার এখনি যাচ্ছি এই শেষ সফান একটু ধমক দিলেন না আবু সাই দল খুদ্রে রাজে আল্লাহ আনহু বলেন কেনা লজ্জা ছিল অনেক বেশি লজ্জা থাকা বেশি এটা ভালো না খারাপ লজ্জা থাকা কোনদিন খারাপ না তাই না স্বয়ং রসুল্লাহ সাল্লা এত লজ্জা ছিল সাহাবি বলেন যে এত লজ্জা ছিল ওনার মানে এনিথিং একটু খারাপ একটু বিশ্রী একটু কুচ্ছিত কোন কিছু ঘটুক একটু লজ্জা সরমের কিছু ওনার সামনে ঘটলে কিছু হয়ে গেলে উনি এত লজ্জা পেতেন এত লজ্জা পেতেন একটা কুমারী মেয়ে বের আগে মেয়েরা কু লজ্জিত থাকে তারা যেরকম লজ্জিত থাকে মানুষের সামনে আসতে কথা বলতে খুব সাই থাকে নবী করিম সাল আলহি সাল্লাম এরকম কুমারী মেয়ের থেকে আরো বেশি লজ্জিত ছিলেন এবং তিনি এই লজ্জাকে পছন্দ করতেন আপনারা জানেন এক সাহাবি কোনো কোনো রেওয়ায়ত ওনার ছেলে কোনো কোনো রেওয়ায়ত ওনার ছোট ভাই তাকে ভৎসনা করছে তিরস্কার করছে এই তোমার এত লজ্জা তুমি এটা করতে পারো না সেটা করতে পারো না মানুষ সামনে আসতে পারো না মাঝে মধ্যে আমাদের ছেলে পেলেদেরও লজ্জা হয় দেখি মেহমান আসলে সামনে আসে না এই লজ্জার মধ্যে কিছু আবার নেগেটিভ জিনিস আছে অসামাজিক হয়ে যায় একদম এই দেশের কিছু মেজরিটি পলাফনের টেন্ডেন্সি মেহমান আসলে ছেলেপেলারা আসবে সালাম করবে চাচা আসছে বাবার বন্ধু আসছে অমুক মেহমান আসছে একটু চা পানি আনে দেবে ইত্যাদি থাকবে পাশে কথা বলবে এগুলা করে না তারা ওই লুকে ঘরের ভিতরে চলে চলে যায় আসতে চায় না জোর করে আনা যায় না ঠিক না। তো এই একদিক থেকে ভালো যে তাদের লজ্জা আসে কিন্তু আবার লজ্জা বেশি বেশি হয়ে গেলে তো বাংলা একটা কথা আসে না এত ভালো ভালো না এটা উল্টা হয়ে গেলো কিছু আলসোশাল হয়ে যায় কিভাবে মেহামদারি করতে হয় এগুলো তারা তালিম শিখে না আবার দ্যাটস মেবি আপ টু সার্টেন এক্সটেন্ট নেগেটিভ কিন্তু ওই সাহাবি যখন ভৎসনা করছিল বকাবকি করছিল তখন তাকে বললেন বকাবকি করোনা লজ্জার জন্য হায়া সরম লজ্জা ভালো জিনিস ছাড়া কোন মন্দ জিনিস আনে না এটা তিনি প্রশংসা করলেন ওই হাজির শেষ আরো বলেন তিনি যখন কোনো কিছু অপছন্দ করতেন ওনার চেহারা দিকে তাকালিয়ে আমরা বুঝতাম কি আনস কি কর করো এত বেশি বলতেন না চেহারায় একটুখানি নেগেটিভ ইয়েটা আসলে আমরা টের পেয়ে যেতাম এর চেয়ে বেশি আগ বাড়াইয়ে কোনো জিনিসকে তিনি নিন্দা করা তিরস্কার করা বা ক্রিটিসিজম করা এই জাতীয় এর চেয়ে বেশি তিনি করতেন না না আপনারা অনেক শুনেছেন ওনার সিরাতে পাকি তিনি কিভাবে সব মানুষ কি ভদ্র সব মানুষ কি আপনাকে বিনা কারণেও অসম্মান করতে পারে কথা নয় বার্তা নেই উল্টা সিধা তর্ক শুরু করে দিয়েছে ছোট্ট বিষয় নিয়ে আপনার সঙ্গে এমন চেষ্টাচর্চিত করছে আপনি কল্পনাই করতে পারেন না এরকম ঘটনা জীবনে ঘটে নাকি ঘটে না ঘটে এই অবস্থা আমাদের পরীক্ষা হয়ে যা কিভাবে সফর করতে পারে তারা সুল্লা সাল আলি ওয়াসাল্লাম এক বেদুন ওনার কাছে আসলো এসে তিনি এক সফরে যাচ্ছিলেন সাথে কিছু ওনার ছাগলের পাল গনিমতের মাল ইত্যাদি অনেক কিছু আসে বেদিন দৌড়ে আসলো এসে সামনের দিক থেকে নেয় এসে পিছন দিক থেকে এসে ওনাকে গায়ের মধ্যে ছিল একটা বর্দা একটা গাউনের মত। এটা ধরে এমনি এটা হেঁসা টান দিল এবং টানটা এত জোরে দিল বোরদার যে বর্ডার ছিল ওটা একটু মোটা ছিল ওটা আমাদের একটু কাজ করা ছিল যেটা একটু তখনকার কাজগুলোতে এত ফাইন ছিল না আর একটু শক্ত হতো আর কি যে ওইটার ঘষা লেগে ওনার চামড়ি স্ক্র্যাচ হয়ে গেল যথেষ্ট ব্যথা ফেললেন তিনি পিছন দিকে তাকাইলেন তাকাইয়া কিছু বললেন না লোকটা শুধু বলতেছে যে ইয়া মোহাম্মদ মুরলি মিনমাল যে আপনাকে যে এত মাল আছে সঙ্গে এত ছাগলের পাল থেকে শুরু করে এত গণিমতের মাল এগুলো তো আল্লাহর মাল এগুলো থেকে আমাকে কিছু দেওয়ার জন্য হুকুম দিয়ে দেন কোনো কোনো রেওয়াজে আসছে ওই না উল্লা হিসেম আলু কো আল্লাহ মালু আল্লাহর মাল আপনারও মাল না আপনার বাবার মালও না এগুলো দেখছেন দরখাস্তিতে আসছে আর কিরকম একটি মুসকি হাসি দিলেন শুধু আমার আল্লাহ হুকুম দিলেন যে তাকে কিছু দিয়ে দাও একজনকে বললেন দিয়ে দাও তাহলে আল্লাহ তালা কি বলেছেন ওই দেখা তাবাহুলু না পালু সালাম জাহেলদের সঙ্গে তর্ক বিতর্ক করে ওনা তো রাইট ছিল বলা যে চাইবে কিছু তো ভদ্র ভাষা চাইলেই তো হয় এরকম টান দেওয়া লাগে কাপড় ধরে এরকম অকয়ার্ড সিচুয়েশন আমাদের লাইফে আপনি যদি হিসাব করেন আপনাদের লাইফে বহু আছে কিন্তু কিভাবে তা হামল করা যায় মাঝে মধ্যে আমরা তো হাঁপিয়ে উঠে কুলাইতে পারি না মাঝে করে পারেন নিজেরা চিন্তা করি যে কিভাবে ম্যানেজ করা যায় আরেকবার হল তিনি তাইফের ময়দানে যখন হনাইনের যুদ্ধে আল্লাহ প্রথম দিকে মার খাওয়ালেন পরে আল্লাহ তালা বিজয় দান করলেন এবং গণিমতের মাল মুসলমানরা ভালোই পেলেন পাওয়ার পরে রসুল উল্লাহ সাল্লসালাম সাহাবাই কেরামকে পরামর্শ করলেন করে সিদ্ধান্ত নিলেন যে মক্কা বিজয়ের পরেই তায়ে হির যুদ্ধ হয়েছে মক্কা বিজয় হয়েছে তখন আবু সুফিয়ান সহ মক্কার সবাই তখন ইয়াদ হলুনাফি দিন ইল্লাহ আফোয়াজা তারা দলে দলে ইসলামে দাখিল হয়ে গেছে চিন্তা করলেন এরা তো নও মুসলিম এরা অনেকেই ওনার সঙ্গে তখন তা এফের যুদ্ধে গিয়েছে যে গণিমতের মালগুলো মক্কা আলাদাকে বণ্টন করে দিয়ে দেই দেয় মদিনাওয়ালানা সবর বেশি আছে সবাকে ভাগ করে দিতে গেলে পরিমাণ কমে যাবে তো মক্কা আল্লাকে একটু বেশি করে দিয়ে দিলে এটা তো ন মুসলিম সব ওদের একটু খুশি লাগবে তারা আরেকটু আল্লাহ নবীকে কাছে আসবে এবং দিনকে আরো ভালো করে নেবে এবং মদিনার মুসলমানদের ট্যাগ স্যাক্রিফাইস দেখে তাদের ভিতরে ইমান আরো মজবুত হবে এইটা চিন্তা করে তিনি মক্কা ওালাদেরকে গণিমতের মাল সব বন্টন করে দিলেন মদিনাওয়ালাদেরকে দিলেন না তো মদিনার কিছু কিছু লোকেরা একটু বলল যে কেমন হলো আমরা এত দূর থেকে মদিনা থেকে আসলাম আর এখন আমাদেরকে সব বঞ্চিত করে সব মক্কালো থেকে দিয়ে ফেললেন এই কথা কানে আসলো পরে তিনি ওনাদেরকে দেখে বললেন শুন তারা গনিমতের মাল নিয়ে মক্কায় যাবে আর তোমরা আমাকে নিয়ে মদিনায় যাব তো বাকি খুশিটা সবাই কেলাম খুশি হয়ে গেলেন ইয়ার আছে তাই না আপনি যে আমাদের মদিনায় আসবেন এটাই আমাদের জন্য আল্লাহর কাছে সবচেয়ে বড় ভাওনা এবং অনেকে আশঙ্কা করেছিলেন যে মক্কা বিজয়ের পরে তিনি তো মক্কায় আবার চলে আসবেন নিজের দেশ তো মক্কা মদিনায় তিনি রিফিউজি ছিলেন অলমোস্ট হিজরত করেছেন তিনি বলেছেন যে আমি এই মদিনা ছেড়ে আসবো না যে মদিনার লোকেরা আমাকে জায়গা দিয়েছে কঠিন বিপদের সময় তাদেরকে ফেলে আমি সুখ শান্তির সময় মক্কায় চলে যাবো না থাকলেন তিনি মদিনা মদিনার লোকেরা খুশি হয়ে গেলেন কোনো তাদের কোন আশ্বস্ত থাকল না কিন্তু দুই একটা মুনাফিক পাওয়া গেল তারা সুযোগ নেওয়ার চেষ্টা করলো একটা মুনাফিক ছিল সে ছড়িয়ে দিল যে ইনহাদিসমাহ এই যে বন্টন করা হয়েছে এর মধ্যে আল্লাহ সন্তুষ্টির কিছু নাই এটা স্বজন করা হয়েছে মক্কার লোকজন তো ওনার গোষ্ঠীর লোক কোরাইয়ের বংশ লোক জাতি গোষ্ঠীকে বেশি করে দেওয়ার জন্য এই কাজ করেছে এই ইনসাফ ভিত্তিক কোনো বন্টন হয় নাই দেখছেন কত বড় অভিযোগ কত বড় তহমত যে এই বন্টনের মধ্যে কোন ইনসাফ নাই এক সাহাবি এসে ওনার কাছে বলেন ইয়ারা ওই লোকটা এই কথা বলল বলে আমি যদি ইনসাফ না করি তা আল্লাহর জমিনে কে ইনসাফ শুধু এই কথাটা বললেন আর একটি কথা বললেন আল্লাহ মুসা আল্লাহামের প্রতি রহম করুন তাকে এর চেয়েও বেশি কষ্ট দিয়েছে উম্মত কিন্তু তিনি সবর করেছেন ওই কথা মনে করে নিজে আরো সবরের জন্য চেষ্টা করলেন ইগনোর করলেন আল্লাহ তালার কাছে সবর করার জন্যই তিনি মুসা আল্লাহামের রেফারেন্স আনলেন আনাস বলেন যে তিনি এত ভদ্র ছিলেন এত সুন্দর ভদ্র তো ছিল উত্তম আচার ব্যবহারটা আমাদের জীবনের জন্য খুব দরকার নামাজ যেরকম দরকার আমাদের হজ রোজার আমলগুলো যেরকম দরকার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার উত্তম আদবগুলো শেখা কি এর চেয়ে কম দরকার আরো বেশি দরকার কারণ উত্তম আচার ব্যবহার ভালো ব্যবহার মানুষের সঙ্গে কেমতের দিন যতগুলো নেকির আমল আছে নামাজ, রোজা হজ হাদিসে এসেছে যে কোন আমার ওজন সবচেয়ে বেশি। উত্তম আচার ব্যবহারের ওজনটা নেকির পাল্লায় সবচেয়ে বেশি আপনার আশ্চর্য হয়ে যাবেন আমরা তো শুনছি যে এ ইমানের পরেই নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নামাজ সবচেয়ে জরুরি সেটা ঠিক ইমানের পরে নামাজ সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন নামাজের অনেক স্বভাব হবে ঠিকই নামাজ না পড়লে অনেক শাস্তি হবে এটাও ঠিক কিন্তু উত্তম আচার ব্যবহার ভালো ব্যবহার নেকির দিক থেকে পরিমাণের দিক থেকে নেকির পাল্লাকে ভারী করবে ভান্লা এবং এটা ঠিক যে আমরা অনেকেই যারা নামাজ পড়েছি কোরআনতলাওয়াত করেছি করে যাচ্ছি আমাদের আচার ব্যবহারে কিন্তু আমরা অনেক সময় ঠকে যাই সেই স্ট্যান্ডার্ড থাকে না সেই মানে আমরা পৌঁছতে পারি না যেভাবে নামাজকে গুরুত্ব দিয়েছি আমাদের সিস্টাররা যেভাবে অনেকেই হেজাবকে পর্দা পুশিদাকে গুরুত্ব দিয়েছেন কিন্তু মানুষের সঙ্গে আচার ব্যবহার শ্বশুরি ছেলের বউ ননদ ভাবি এগুলার একজনের সঙ্গে ব্যবহার না করা করা যায় কত খারাপ জিনিস এগুলাকে ঐরকম গুরুত্ব আমরা দেয়নি এই কিন্তু ঠকে যাচ্ছি জিনিস প্রত্যেকটি মানুষকে সম্মান করা কত ভালো জিনিস তিনি বলেন কেন রাসল সাল আলিহাস যে আমাদের রাসুল উল্লা সালামা করতে আসলে তিনি হাত আগে সরাতেন না লোকটা হাত আগে না সরায় তিনি হাত ধরে নিজে আগে সরাতেন না নিজে আগে সরালে তাকে অসম্মান করা হয়ে যায় তাকে আরো সুযোগ দেওয়া হোক এই হাজির শুনে তো আমার নিজেরও খারাপ লাগছে গত জমার পরে না তার আগে জুমার পরে হাত ধরছেন এবং কাহিনী বলে যাচ্ছেন এখন আমি কি করি মুসিবতে পড়ে গেছি ওই বেসারাদের অনেকেরই দু এক জরুরি কথা আছে আর উনি ওনার কাহিনী শেষ করছেন না হাতও সারছেন না তারা আমাকে কেউ সালামও করতে পারছে না হাত করতে পারছে না এই হাজেটা আমার মনে পড়তেছে কিন্তু কি করি তারপরে হাত আবার কোন উপায় নেই কারণে সবারই আসছে তো মাঝে মধ্যে আমল করা কষ্ট হয়ে যায় আসলে যাই হোক তারপরে সাহাবি বলছেন আনাস আনহু যেহেতু উনি করেছেন খাদেম ছিলেন আসলে খালি ওই বাচ্চা খাদেমি ছিলেন না আম্মা যে উদ্দেশ্য দিয়েছেন আম্মার উদ্দেশ্য তিনি ঠিকই পালন করছেন যে শিখছেন নোটিস করছেন কি বলছেন রসুল কিভাবে কোনটা ডিল করছেন সব মনে রেখেছেন ছোট বাচ্চা এবং এগুলো সবকিছু আমাদের কাছে বলে দিয়েছেন হাদিস আমরা পেয়ে যাচ্ছি আনাস আনহুর আরো অনেক সুন্দর ঘটনা আছে আমরা একটু পরে প্রশ্নব ইনশাল্লাহ যাই হোক তিনি এই হাদিসে বলছেন কেউ যদি ওনার সঙ্গে মুখামুখি কথা বলে তো উনি তার সঙ্গে কথা বলা তার থেকে চেহারা ঘুরাই নিতেন না যতক্ষণ না ওই লোকটা ওনার থেকে চেহারা ঘুরাই না নেয় এগেইন সাহাবিদের কিছু বুঝছিল একজনে দশ মিনিট আটক রাখেন নাই আর আরো সাহাবিগাম দিস হয়তো কিন্তু আমাদের তো মনে হয় আমরা এটা মুশকিল পরে যাই যে একজনে যদি দশ মিনিট কথা বলে বাকি মুসলিমরা কি করবে সেটা কিছু খেয়াল করা উচিত যাই হোক লাহু কেউ ওনার সামনে বসলে হ্যাঁ তিনি তার পাশ দিকে লম্বা করে দিতেন না মানুষকে আদব করে পাকে উনি হলেন সবচেয়ে সম্মানিত সবাই করবে কিন্তু তিনি সবাইকে সম্মান করছেন আদবকে আমাদের কাছে বর্ণনা করছেন বলেন তিনি কিভাবে হাসতেন হাসার মধ্যেও আদব আছে আমরা হা হা করে হাসি একেবারে পুরো দাঁত বত্রিশটা বাড়ি করে গেলি এইটা উত্তম আদব নয় তিনি বলেন যে রসুল্লাহ যখন হাসতেন একেবারে ব্যাপক অট্ট কোনোদিন দেননি পুরো মুখ খুলে কোনোদিন হাসেননি আমি কোনোদিন হাসি অবস্থা দাঁতের মাড়ির দাঁতগুলো দেখি নাই সামনের দাঁত গুলো একটু মুস্কি হাসতে বের হয়ে আসত সামান্য মুস্কি হাসির বাইরে অত্যহাসির হাসির টু মাস হাসা হাসি করা এটা ভালো আদবের লক্ষণ না এটা একজন তত ভালো নয় সামা আকরা আনহু একজন করেন আমি বললাম যিনি সাম্মাক তিনি হয়তো তাবি তিনি আল্লাহ নবীকে দেখেননি আল্লাহ উঠা বসা করেছেন অনেক সুযোগ পেয়েছেন তাহলে সাহাবি জাবির বলেন আলহামদুলিল্লাহ অনেক সুযোগ পেয়েছে তারপরে তার মানে উনি জিজ্ঞেস অর্থ হচ্ছে দু একটা জিনিস বলেন সাহাবি বলছেন তখন কান মুক্তি তিনি উঠতেন না নামাজেন বসে কি করতেন তাসমিগুলো পড়তেন আধকারুসবাহ সকালবেলা এই ভিকির পড়তেন একেবারে সূর্য ওঠার আগ পর্যন্ত নয় পুরো সূর্য ওঠা পর্যন্ত থাকতেন আবার কোন আসছে যে সূর্য উঠার পরে তিনি এরপরে বলছেন যে উনি তো সে মাঝে মধ্যে সাহাবিরা বসতেন তো উনি তো ওনার ইবাদত করছেন সাহাবিরা ইবাদত করছেন কোন কোন সাহাবি মাঝে মধ্যে একটু কথাবার্তা বলতেন তো কথা বার্তা বলতে দু একটা চুটকি গল্প গুজব কিছু আসত জাহিলি উল্টা পাল্টা কাহিনী আলোচনা করতেন এরকম করছিলাম সেরকম করছিলাম হাসেন হাইরে কি করছি উল্টাপাল্টা কাজগুলো তো ওনারা যখন হাসতেন তো রসুল্লাহ সাল্লাহ আসালাম কিছু শুনতেন শুনে তিনিও একটু মুসকি হাসি দিতেন তার মানে তিনি এই সময় যেহেতু কেউ নামাজ পড়ছে না এবং তিনি হাসির মধ্যে এবং কিছু মাঝে মধ্যে যে একটু হালকা হওয়া যায় নিজের সঙ্গী সাথীদের সঙ্গে তা তিনি করেছেন এটা একটা উত্তম চরিত্রের লক্ষণ সবসময় সিরিয়াস থাকা তো যায় না জীবনে কোনো নিজেদের আত্মীয় স্বজন অথবা ঘনিষ্ঠজন একান্ত সহজদের সঙ্গে মাঝে মাঝে ফ্রি হওয়া লাগে সেটা তিনি হতেন আরেকবার বলেন কেউ কোন জিনিস চাইলে ওনার পক্ষে দেওয়া সম্ভব হলে তিনি কোনোদিন না বলতেন না বলতেন না এবং ওনার থেকে শিখেছেন তিনিও না বলতেন না কেউ একবার চাইতে কাছে একটা ছাগল পাঠিয়ে দিয়েছেন রোজা রেখেছেন ওনার কিছু দাসী রোজা রেখেছে আর অনেক গরিব মিশ্র খবর পেয়ে গেছে যে ওনার ঘরে গোষ্ঠী আসছে আর কি লাইন ধরছে সবাই আসছে তো তিনি বলছেন দিয়ে দাও অমুক আসছে দিয়ে দাও অমুক দিয়ে দাও দিতে দিতে পরে আর এক শেষ অংশটুকু দেওয়া লাগছে ইফতারের সময় হয়ে গেছে রুটি নিয়ে আসছে তো রুটি দিয়ে ইফতার করতেছেন রুটি দিয়ে গোস্ত রাখলে আমরা একটু ঝোল বানিয়ে খাইতে পারতাম না এখন রুটি দিয়া একটু গোস্ত রাখলেন না তখন উনি বলেন যে এখন আমাকে বলো কেন তোমার এত মন চাল একটু রেখে দিতে তখন এখন আমাকে তুমি এত ক্রিটিসাইজ করতেছে কেন কোন সময় কিছু না থাকলে তিনি বলতেন আমাদের কাছেতে এখন নাই আল্লাহ করেন আল্লাহ আমাদেরকে দিলে আমরা এমনি আব্বাস আল্লাহ তালা আহ বলেন যে কানা রসুল্লাহ সাল্লাহাম আজ আদান্নাস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি দানশীল তিনি এমন দান করতেন যে দানের কোন তুলনা নাই সে বিষয়ে আব্বাস বলেন দূরের এক কবিলা থেকে এক লোক এসেছিল কোন কোন রেওয়াজ আসে তিনি কবিলাদের লিডার রসল সাল্লাম তার কাছে আসলেন এসে বললেন যে আমি অমুক দূর থেকে এসেছি আমাকে কিছু আপনি দেন আমার কিছু আপনার পক্ষ থেকে দেওয়ার জন্য অর্ডার দিয়ে দেন তিনি দুইটা পাহাড়ের মাঝখানে বিরাট বকরির পাল ছিল তাকে দিয়ে দিলেন নিয়ে দর্শক এত দেওয়া মানুষ দিতে পারে এ লোক চিন্তাই করে নাই সে লোক ইসাম কবুল করে ফেললো ফারাজা আইলা বাল আজের দেশে চলে গেল বকরির পাল নিয়ে এই তারপরে কবিরা সবাইকে ডেকে বললো আসলে এমন ভালো মানুষ এত দান এমন যাবে এই চিন্তাই না। এরকম দারাজ দিলের হওয়া নবী করিম সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলেন প্রিয় নবী সাল্লামকে আমি কাছে থেকে অনেক দেখেছি কান রসুল আজমাল আল্লাহ করেছিলেন আমার কাছে সারা পৃথিবীর সবচেয়ে সুন্দর আকর্ষণীয় চেহারা আল্লাহ তালা দান করেছিলেন ও আজ হুম ওনার হাতকে আল্লাহ তালা সবচেয়ে বড় দানের হাত বানিয়েছিলেন ও আসাই কালবান। আল্লাহ তালা ওনার অন্তরের ভিতরে বিরাট সাহস হিম্মত দিয়েছিলেন মধ্য রাত্রে সবাই ঘুমিয়ে আছে একদিন মোদিনায় একটা বিকট আওয়াজ পাওয়া গেল সবাই হতচকিত হয়ে ঘুম থেকে লাফাই এরকম বিকট আওয়াজ আসে কি ব্যাপার কোন বিপদ কার ঘরে কি ঘটেছে ঘুমের মধ্যে ভালো করে বুঝতে পারছে না কিন্তু একটা বিকট আওয়াজ চিৎকার শুনতে পেয়েছে। তো সবাই ঘর থেকে বের হয়ে যেদিক থেকে আওয়াজটা এসেছিল সেদিকে গেল তারা যেতে যেতে তারা দেখে যে রসুল্লাহ সাল্লাম ওদিক থেকে ফেরত আসতেছেন অলরেডি সবার আগে তিনি পৌঁছে গেছেন ওখানে ওনার হাতে তরবারিটা আসে ওইটা নিয়ে ফেরত আসছেন। বলে যে ভয়ের কারণ নাই আবু তলহার ঘোড়াটার একটা পাগলামি মাথায় আসছিল মানে একটু পাগলামি রোগ হয়ে গেছিল ঘরে থেকে বাইরে দৌড় দিয়ে এটা চিৎকার করেছিল কোন একটা কিছু ঘটছে আর কি তো ঘোড়াটার এরকম একটু মেন্টাল প্রবলেম হয়ে গেছে সেটা চিৎকার করে উঠছিল এখন ঠিক আছে এভরিথিং যাও সবাই ঘুমাও সাহাবীরা আশ্চর্য ওনারা নিজেরা খবর নেওয়ার আগে রসুল্লাহ সাল্লা সাহেব এত সাহস একা চলে গেছে ওইদিকে ওটা ডিল করে খবর নিয়ে ফেরত চলে এসেছেন রসুল্লা সালি ওয়াসাল্লাম অনেক সবর করেছেন ওনার মক্কা শরীফে যখন উনি ছিলেন সাহাবিরা তো অনেক রকমেন কেউ বললেন যুদ্ধের কথা বলেন আমরা যুদ্ধ করব আপনি অর্ডার দিন শুধু তিনি বললেন সবর সবর তারপর শাসক সাহাবিরা বললেন যে কম্পকে দোয়া করেন না এই জালিমগুলি এত জুলুম করছে মক্কার জীবনে আমাদেরকে আল্লাহ তারা এদেরকে হালাক করে দিকে আর আপনি দোয়া বদয়া করলে তো আল্লাহ হালাক করে দেবেন কেসা সহজ এত মার দিবে আমাদেরকে আপনি করেন না খুব অভিযোগ করলেন তারা এটা দোয়াও করতে পারেন আমাদের পক্ষে তাদের বিপক্ষে কি বললেন অন্দর আসতে তিনি বলছিলেন যে আল্লাহর কসম এই দিন কি আল্লাহ তালা মোকাম্মল করবেন একটা মহিলা নির্ভয়ে হ্যাঁ একাই সোনা থেকে হাজরা মহুত হাঁটবে এই দিন কাইম হয়ে যাবে একই আমার আল্লাহ তালা প্রতি আছে তোমরা অদৈর্য হয়ে না আগে নবীদেরকে কিভাবে আল্লাহ তালা পরীক্ষা করেছেন তাদের উম্মদেরকে নবীরা আল্লাহর সাহায্য কখন আসবে এইরকম আল্লাহ তালা মাজবদ মোহাম্মদদেরকে পরীক্ষা করেন জালিমদেরকে শাস্তি দিতে আল্লাহ দেরি করেন তখন তিনি বলেন যে দেখো অন্য রেওয়াতে আসছে আরেক উপ ইমাসীন করেছিল কিন্তু জেনারেলি তিনি বলেছেন আল্লাহ তালা আমাকে লানতকারী হিসাবে পাঠাননি ওলা কিনবাতাম বরঞ্চ আমি প্রেরিত হয়েছি আমাকে পাঠানো হয়েছে মানুষকে আল্লাহ দিকে ডাকতে এবং আল্লাহ আল্লাহ আমার কমকে হেদায় দান করেন এরা বুঝতে পারছে না কত বড় কথা আর আল্লাহ তাল্লাহ কথা কবুল করে ফেলেছেন যেগুলো বদের শেষ হয়েছে এবং পরবর্তী পর্যায়ে আরো কিছু শেষ হয়েছে কিন্তু যারা এমনকি আবু লোক ওনার বিরুদ্ধে দুশ্মনী নেতৃত্ব দিয়েছে তিনি সহ ফাতে মাক্কার সবাই ইসলাম কবুল করে ফেলল তাহলে ওনার দা কবুল হয়ে গেছে এরপরে তিনি আশরাদুল্লাহ তাআলা عنہ বলেন যে তিনি লজর কথা তিনি আবার বলেছেন কানাল নবী সাল্লাল্লাহু আলাইহি بلغه عن احد ما يكرهه لم يقل ما باله فلان يقول كذا وكذا يقول كذا ولكن يقول ما بال اقوام يسمعون كذا أو يقولون كذا ينهى عنه ওলা ইসাম্মিফা ইহু সুন্দর দাওয়াতি কাজের তারবিয়াতের লেসন আমরা এখানে পাই যে মায়া আনহা বলেন যে তিনি কখনো রসল উল্লাহ সাল্লাম কোন লোক খারাপ কাজ করেছে কোন একজন সাহাবি উল্টোপাল্টা কিছু করেছে এটা ওপেনলি মসজিদে খোদ বায় বয়ানে ভাষণে আলোচনায় তিনি তাদের নাম মেনশন করে কিছু বলতেন না শুনছ অমুক লোকটা এই কাজ করলো কেন ওই লোকটা এই কাজ করলো এইরকম কোনো দিন তিনি বলেননি বরঞ্চ কেউ যেন এরকম কাজ না করে ওই লোকে যেন তারা এই কাজকে করেছে সে যেন উপলব্ধি করে শিক্ষা গ্রহণ করে তিনি বলতেন মাঝে মাঝে খোদ বয়ানে আলোচনায় মা বা আলু আকো আমিনা ইয়াকুলুকা গাও আলুকাদা কিছু লোক কেমন কেন জানে এরকম করে কেন এরকম করে কেন এই কথা বলে কেন কে বলছে তার খবর বলেন না কে করেছে সেটা বলেন না এবং মায়া বলেন যে ইয়ান হ্যাহু আলাহ ওই কাজ থেকে নিষেধ করেন কিন্তু ওই ব্যক্তির কথা উল্লেখ করেন না তার এটা একটা জরুরি রিলেশন আমরা মাঝে করে ফেলি আমরা ব্যক্তির কথা বলে ফেলি অনেক সময় ব্যক্তিকে কম ম্যানশন করা কিন্তু ব্যক্তির কর্মটাকে কাজ কি কোন গুলা কোন অন্যায় এগুলোর ব্যাপারে উম্বাকে সতর্ক করা দরকার ব্যক্তিকে হাইলাইট কম করা আরো বলেন তিনি আরো বলেন যে রসুলাম কখনো ফাহেসা কথা বলতেন না ফাহেসা কাজ করতেন না এমন কোনো কথা বলতেন না যে কথাটা শুনতে বিশ্রী লাগে যে কথাটা শুনতে একটু মন্দ লাগে মানুষের কাছে এমন কোনো খারাপ কথা বাজে কথা কখনো তিনি উচ্চারণ নি। আর কোনোদিন চিৎকার চিল্লা চিল্লি করেননি হৈচ করেননি চিল্লাচিল্লি করেননি চিৎকার করে কাউকে এইভাবে ধমক দেননি বাজারে গিয়ে ওনার কোনো আওয়াজ কেউ শুনেছে শুনতে পায়নি কোনোদিন আর কেউ তার প্রতি ব্যক্তিগতভাবে তারকে কষ্ট দিলে তিনি তার প্রতিশোধ নিয়েছেন তাকে কষ্ট দিয়ে এমনটি ঘটেনি বরঞ্চ তার দুশ্মনকে সবসময় তিনি ব্যক্তিগত দুশ্মনগুলোকে মাফ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন ইগনোর করেছেন এটাই হচ্ছে তার সিরাতের